আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আল্লাহ আশ্ফিআলাম ওসাইদুলসলীন মহাম্মী ও আসফা আজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল আমরা যে বিষয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছি তা হচ্ছে রেকাক বা র এবং জহদ সংক্রান্ত হাদিসগুলো যে হাদিসগুলো মানুষের অন্তরকে নরম করে দেয় এবং দুনিয়ার মোহ কমিয়ে আখেরাতে সফলতার দিকে ধাবিত করে এই সুন্দর হাদিসগুলো আমাদের আলোচনার বিষয় এটি পূর্বে আপনারা শুনেছেন আমরা আজকে কন্টিনিউ করছি আজকে যে হাদিস দিয়ে আমরা শুরু করবো সহিয়াল বুখারি হাদিস সোহাবি আবু আবাইদা ইবন জারাহ হারাদি আল্লাহ আনুকে রসুল্লাহ সাল্লসলাম দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তৎকালীন বাহরাইন এলাকায় সেখান থেকে জিজিএ্যাক্স জোগাড় করে সংগ্রহ করে তিনি মদিনায় নিয়ে এসেছিলেন রাতে তিনি মদিনায় পৌঁছে যান তখন যে রাতে সেদিন রাতে মদিনায় একটি খবর হয়ে যায় যে সাহাবি ডিজিয়ে ট্যাক্স নিয়ে এসেছেন রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন সকালে ফজর নামাজ পড়ার পরে আনসারি সাহাবিদের অনেকেই নবী করিম সাল আলী ওয়া সাল্লামেরকে ঘিরে ধরলেন তিনি ট্যাট পেলেন বুঝতে পেলেন ওনারা কেন এসেছেন ওনার কাছে কি চান তাখন তিনি মুসি হাসি দিলেন সবাই ওনাকে ঘিরে ধরেছে এই সম্পদ আসার খবর পাওয়ার পরে তখন তিনি বললেন আবুলনুকুমবেদুমে আবিদা মনে হয় খবর পেয়ে গেছ আবু অবায়দা এসে গেছে কিছু রাষ্ট্রীয় কোষাগারে সম্পদ জমা হয়ে গেছে ওয়ান হুজা আবে তিনি কিছু সম্পদ নিয়ে এসেছেন কোষাগারের জন্য কিছু টাকা পয়সা নিয়ে এসেছেন তাহলে আজাল ইয়া রাসুল্লাহ সাহাবাইকার উত্তর দিলেন যে ঠিকই বলেছেন ইয়ারাসুল আল্লাহ আমরা এটা শুনেছি এবং সেজন্যই আমরা আপনার কাছে চলে এসেছি কলাফা আবসেরু ওয়াসুর রুকুম ঠিক আছে তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি এবং যা শুনলে তোমাদের ভালো লাগবে তাই বলছি ফওয়াল্লাহিম আল ফক্রাঃ আসআলাইকুম আল্লাহর কসম আল্লাহর শপথ আমি তোমাদের ব্যাপারে আশঙ্কাই নেই যে তোমরা দারিদ্রতা মোকাবিলা করবে দারিদ্রতার কষাঘাতে তোমরা জর্জরিত হবে দারিদ্রতা তোমাদের উপর থেকে আর দূর হবে না এমন আশঙ্কা আমি করি না এই বিষয়টি আমার কাছে কোনো আশঙ্কার বিষয় নয় বরঞ্চ আমার আশঙ্কা হচ্ছে যে দুনিয়া পার্থিব জিন্দিগির সুযোগ সুবিধা উপায় উপকরণ তোমাদের কাছে অনেক বেশি প্রসারিত হয়ে যাবে তোমাদের কাছে অনেক রকম অনেক তরিকায় চলে আসবে এবং যেটা পূর্ববর্তী উম্মদের উপরে হয়েছে ব্যাপক সম্পত্তির এবং সম্পদের ছড়াছড়ি তাদের পাশে হয়েছে দুনিয়াবি বিষয় আশয়গুলো তাদেরকে চতুর্দিক থেকে তাদের কাছে এসেছে এটা এই প্রতিযোগিতায় তারা নেমে গেছে আমার আশঙ্কা হচ্ছে তারা যেভাবে দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছিল এমন সম্পদের ছড়াছড়ি দেখে তোমরাও দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে এটাই হলো আমার আশঙ্কা সম্পদের কমতি হওয়ার আশঙ্কা আমি করি না দারিদ্রতার আশঙ্কা আমি করি না সে ভয় আমি করি না যে ভয় আমি করি তা হচ্ছে দুনিয়ার প্রচুর সম্পদ দুনিয়ার প্রচুর আকর্ষণ তোমাদের পাশে চলে আসবে ঘোরাঘুরি করবে সম্পদ ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং তার ওই সম্পদের প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়ে যাবে অতুল হিকুম কামা আল আর সম্পদ তোমাদেরকে সাংঘাতিকভাবে ব্যস্ত করে ফেলবে এই প্রতিযোগিতা তোমাদেরকে অসম্ভব ব্যস্ত করে ফেলবে যেটা তাদেরকে ব্যস্ত করে ফেলেছিল তাহলে হাদিফ এ রসুল্লাহ সাল্লি সাল্লাম যেটা বললেন যে সম্পদ কম ওই সময় মদিনায় মুসলমানদের খুব কষ্ট ছিল স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে অনেকেই দারিদ্রতার কষাঘাতে জর্জর ছিলেন পরবর্তী পর্যায়ে ওনাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে তিনি ওই সময়কার অবস্থা লক্ষ্য করে বললেন যে দেখো তোমাদের এই দারিদ্রতা তোমাদেরকে কষ্ট দেবে সাফার করবে তোমরা এটা আমার কাছে বেশি কষ্টের কথা নয় বেশি আশঙ্কার কথা নয় বেশি ভয়ের কথা নয় আমি বরঞ্চ উল্টাটার ভয় করি সম্পদ যখন তোমাদের চতুর্পাশে চলে আসা শুরু করবে তোমরা যখন সম্পদের পেছনে ছুটবে তোমাদের মধ্যে এই সম্পদের প্রতিযোগিতার সৃষ্টি হয়ে যাবে সেটাই আমার কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় যে ওই সময়ে তোমরা এমন ব্যস্ত হয়ে পড়বে দুনিয়াদারি তোমাদেরকে চতুর্দিকে গ্রাস করে ফেলবে যে তোমরা আল্লাহ তাল্লা সম্পর্কে আখ সম্পর্কে জান্নাত সম্পর্কে আখ রাতের প্রস্তুতি সম্পর্কে তোমরা সময় পাবে না সম্পদের পিছনেই তোমাদের সমস্ত সময় চলে যাবে এই আশঙ্কাই তিনি প্রকাশ করলেন এই হাদিসটাকে আমরা যদি ভালো করে বুঝি প্রথমত শুরু থেকে যদি আসি যে সাহাবাইকার যখন খবর পেলেন বাহলাইন থেকে কিছু ট্যাক্স চলে এসেছে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে তখন এই বাইতুল মাল নবীকার সাল্লামের যে বাইতুল মাল ছিল সেখানে সম্পদ জমা হলে তিনি ওখানে অনেকক্ষণ ধরে রাখতেন না তিনি চাহাবাদের মধ্যে বিতরণ করে দিতেন রাষ্ট্রীয় কোষাঘাত থেকে তাদেরকে দেওয়ার চেষ্টা করতেন কারণ রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ যিনি রাষ্ট্রীয় পরিচালক যারা ক্ষমতাসীন তাদের সম্পদ নয় এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা এখানে পাই যখনই রাষ্ট্রের কোনো সম্পদ জমা হয় এই সম্পদটা আসলে জনগণের সম্পদ কিন্তু আমরা দেখতে পাই যে আধুনিক সমাজে বর্তমান সমাজে রাষ্ট্রীয় সম্পদে যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে যায় জনগণ এই সম্পদ থেকে বঞ্চিতই থেকে যায় একটা লেসন দুই নম্বর হচ্ছে সাহাবাই কেরাম ওনারা তো আমাদের তুলনায় দিনদারি দিক থেকে অনেক ঊর্ধ্বে কারোর কাছে মনে হতে পারে যে ওনারা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফজর পড়েই নবী করিম সাল্লাহর সঙ্গে ঘিরে ধরলেন তো ওনাদের এত দুনিয়া লোভ হয়ে গেছিলো কি করে ওনারা তো স্বাভাবিক দেখেন এটা তো ন্যাচারাল প্রাকৃতিক স্বভাবজাত মানুষের যদি তার হালাল তরিকায় বৈধভাবে তার পাওয়ার সুযোগ হয় কোন লোক না বলবে না কোন লোকই এই কথা বলবে না আমার দরকার না আমাকে দেবেন না এটা মানুষের ন্যাচারাল স্বভাবজাত প্রক্রিয়া স্বভাবজাত চাহিদা যে তার যদি কোনো জায়গায় তার হেচ্ছা থাকে তার অংশ থাকে তার পাওয়ার সুযোগ থাকে সে সেটা পাওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকবে এবং সেটা নেওয়ার জন্য সে দেরি করবে না দেওয়ার ক্ষেত্রে দেরি করে মানুষ পাওয়ার ক্ষেত্রে দেরি করে না আর আল্লাহ তালা এটা বলে দিয়েছেন যে মানুষের মধ্যে এই ন্যাচারালি এটা আছে অত হাইব্বুন আল মালা হব্ব জাম্মা তোমরা সম্পদকে সাংঘাতিকভাবে পছন্দ করা খুব মোহাবত করা আমার যেখানে পাওয়ার সুযোগ আছে বৈধভাবে পাচ্ছি লিগাল ওয়েতে পাচ্ছি আমি যদি একটু ভালো অ্যামাউন্ট পাওয়া যায় খুশি হব না কেন এটা স্বভাবজাত তো সাহবাইকার ওনারা কোনো অন্যায় কিছুর দিকে তাকাননি কোনো নাজাইজ কোনো সম্পদের দিকে তাকাননি অবৈধ কোনো কিছুর দিকে লোভ করেননি লোভ হয়েছে যেটা হালাল তরিকায় নবী করিমসাল আসলাম বন্টন করবেন সেটা পাওয়ার জন্য লোভ হয়েছে সেটা এমন অন্যায় কোনো কথা নয় যদি কেউ বৈধভাবে পেতে চায় আর বিশেষ করে যদি একটু অভাব অনটনে থাকে দারিদ্রতার ভিতরে থাকে তাহলে তো তাকে বাস্তব প্রয়োজন তাকে পুশ করে তাকে সামনে এগিয়ে দেয় যে তোমার দরকার নিয়ে আসো তার ছেলে পরিবার পরিজন তারা হয়তো উপোস প্রয়োজন আছে সেই হিসেবে ওনাদেরকে আমরা এটাকে মনে করতে পারি না যে এটা ইমানের পরিপন্থী সাহাবাহিক রামদের স্ট্যান্ডার্ডের পরিপন্থী একটু দুনিয়াদার হয়ে গেলেন এমন নেগেটিভ ধারণার কোনো সুযোগ নেই এটা কমপ্লিটলি ন্যাচারাল বৈধ ওনাদের প্রয়োজন ছিল এবং লিগালি ওনারা হকদার আছেন বাইতের মাল থেকে সেজন্যই ওনারা এসেছেন কিন্তু পাশাপাশি যে সম্পদের প্রতি একটু আকর্ষণ এটাও ভ্যারি ন্যাচারাল এবং এই আকর্ষণের কারণে। যে একেবারে গুণা হয়ে যাবে মানুষ আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে তাও না আল্লাহ আল্লাহতলা জানেন যে এই সম্পদের আমাদের দরকার আছে টাকা পয়সা না হলে আমাদের সংসারে চাকা ঘুরবে না আমরা বিল দিতে পারবো না আমাদের রসদ জোগাড় হবে না এটা আল্লাহ আল্লাহতলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন এতটুকুন সম্পদের প্রয়োজন এবং সে আগ্রহ এইট খুব নেগেটিভ হবে না কিন্তু এখানে একটা কন্ট্রোলের সিস্টেম রাখতে হবে সেই কন্ট্রোলের সিস্টেমের জন্য পরবর্তী কথাগুলো রসুলুল্লা সাল্লাহ আসলাম বলেছেন তোমাদেরকে তিনি সম্পদ বন্টন করে দিয়েছেন এবং দেবেন বলেছেন যে আমি দেব তোমরা খুশি হয়েছ সুখবর শুনেছ তোমরা পাবে কিন্তু আমি ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে সতর্ক করছি একটু কন্ট্রোল লাগবে মনের মধ্যে সম্পদের মোহ যেন তীব্রভাবে ছুটে না যায় খুব বেশি না হয়ে যায় এটা যেন তোমাদেরকে একেবারে দিকে না নিয়ে যায় এই সতর্কতা দরকার আছে সেই জন্য তিনি মেসেজ দিলেন এখন মেসেজিত হাজির সমাজে তিনি বললেন যে দারিদ্র তার এমন আশঙ্কা আমি করি না এবং তিনি ঠিকই বলেছেন পরবর্তী পর্যায়ে খলাফের রাশি সময় আল্লাহ তালা মুসলমান যখন বিজয় দান করেছেন রাষ্ট্রীয় কোষাগারের সম্পদের অনেক পরিমাণ বেড়ে গেছে এবং এমনকি মদিনার সাহাবিরা আনসারিরা মহাজেররা অনেকেই বড়ো বড়ো দায়িত্ব পালন করতে হয়েছে বিভিন্ন প্রদেশে বিভিন্ন দেশে চলে গেছেন কেউ গভর্নার হয়েছে কেউ গভর্নর হয়েছেন খুব তাড়াতাড়ি মধ্যে সমাজের লোকদের দারিদ্রতা দূর হয়ে গেল ওনারা অনেক সচ্ছল হয়ে গেলেন সবার অবস্থা ভালো হয়ে গেলো হাজি সিনী যে বলেছেন তোমাদের দারিদ্রতার ব্যাপারে ভয় নাই ও ঠিকই বলেছেন দারিদ্রতা আল্লাহতলা দূর করে দিয়েছেন কিন্তু যেটা ভয় ছিল সেটা হচ্ছে যে সম্পদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে সম্পদের ছড়াছড়ি শুরু হয়ে যাবে দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে যাব। বিরতির পরে পুনরায় আলোচনা অব্যাহত থাকবে দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা একটি হাজিজ শুনছিলাম কিতাবুর রাকায়েক থেকে আবু আবাইজার আনহুকে নবী করিম সাল্লা বাখরানে পাঠিয়েছিলেন তিনি সেখান থেকে কিছু ট্যাক্স নিয়ে এসেছিলেন আর আনসারি সাহাবিরা সে ট্যাক্সের খবর পেয়ে ফজরের সময়ই রাসুল উল্লাহ সাল্লু আসলামকে নামাজের পরে ঘিরে ধরলেন কিছু পাওয়ার আশায় রাষ্ট্রীয় সম্পদ দিকে তাদেরকে যে অংশ দেওয়া হবে সেটা পাওয়ার জন্যে এই হাজিসের শেষ দিকে আমরা এসেছিলাম যে রাসুল উল্লাহ সাল্লি আসাল্লাম সতর্ক করলেন যে তোমরা সম্পদ পাবে আমি দেব খুশির খবর এসেছে কোনো অসুবিধা নেই কিন্তু একটু সতর্ক করে দিলেন দুনিয়া সম্পর্কে দুনিয়ার মোহ যেন দিল্লির ভিতরে গভীরভাবে জায়গা না নেয় সেই বিষয়ে তিনি আলোচনা করলেন এবং শেষের শব্দটা তিনি বলেছিলেন যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে এই সম্পদের প্রতিযোগিতায় যেভাবে পূর্বের জমানার লোকেরা উন্মতেরা লিপ্ত হয়ে গিয়ে ধ্বংস হয়ে গেছে সম্পদ রোজগার জমা করা তাদেরকে যেভাবে ব্যস্ত করে রেখেছে তোমরাও জানো ওইরকম না হয়ে যাও ওইরকম হয়ে যাবে তোমরা অনেকেই তা থেকে তিনি সাবধান করলেন সম্পদের প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়ে যায় অথচ আল্লাহ তালা চান যে মানুষ যেন আখের হাতের প্রতিযোগিতায় হয়ে যায় আল্লাহ তালা কোরআনে পাকে জান্নাতের নিয়ামতের কথা বলতে গিয়ে বললেন জান্নাতের আইমের মধ্যে কী কি আসবাব উপকরণগুলো তৈরি করে রাখা আছে নাজো নেয়ামতের কথা বলার পরে তিনি বললেন ওয়ফি দা আলিকা ফাল ইয়ে না ফাসিল মু না ফিসুন এই যে জান্নাতের এই সুন্দর নিয়ামতগুলো থরে থরে সাজানো আছে এগুলো পাওয়ার জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাক তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও সেদিকে মনোনিবেশ করো বেশি মনোযোগ সেদিকে বেশি দাও দুনিয়া থেকে মনোযোগ কিছু কমিয়ে নাও এই সম্পদ তোমাদেরকে একেবারে আখেরাত থেকে মুখ ফিরিয়ে নিয়ে দুনিয়ার দিকে সম্পূর্ণ ব্যস্ত করে দেবে যেভাবে তাদেরকে ব্যস্ত করেছে ঠিক তাই আজকে আমরা মুসলিম হিসাবে দাবি করি আমাদের ব্যাপক সংখ্যক মানুষ দুনিয়াদারে নিয়ে এত ব্যস্ত তার জাননাতে যাওয়ার জন্য যে কিছু আমল করতে হবে কিছু প্রস্তুতি নিতে হবে কোনো খবর নেই সকাল থেকে ঘুমানের আগ পর্যন্ত পুরো সময় তার দুনিয়ার পিছনে ব্যয় হয়ে গেছে মাঝখানে যে আল্লাহ তালাকে ডাকতে হবে নামাজটা পড়তে হবে মিনিমাম দিনই দায়িত্ব পালন করতে হবে সেটাও তার খবর নাই পুরো দুনিয়া তাকে পুরো দিনের পুরো সময় নিয়ে নিয়েছে এটাই হচ্ছে ম্যাজরিটি মুসলমানদের জীবন হাল এবং আল্লাহ আল্লাহতালা তাই বলেছেন সুরা ত্যাকাথের মধ্যে আল্লা কুমত্ত্যাকাথর বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে শুধু বেশি পাওয়ার দরকার এই পেরেশানি তোমাদেরকে সারাটা দিন রাত তোমাদের জীবনের পুরো অংশ ব্যস্ত করে রাখবে এবং এটা অত্যন্ত বাস্তবে আমরা দেখতে পাচ্ছি শুধু কথা নয় কোরআন এবং হাজিসের এই সাবধানবাণীগুলো সতর্কতামূলক কথাগুলো প্রত্যেকটি আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের জীবনে ঘটে যাচ্ছে এবং এই যে সম্পদের প্রতি মহ আগ্রহ এটার প্রত্যেক দিনদার লোকেরও থাকতে পারে তার প্রয়োজন যেটা আমরা আগে আলোচনা করেছি কিন্তু দিনদার লোকের প্রয়োজনের পরে তার একটা লিমিট থাকে সে নিজেকে কন্ট্রোল করে সে তার মোহে পড়ে যায় না ধোকায় পড়ে যায় না তার মধ্যে এই নেশা জাগ্রত হয় না সে জানে যে এসব এখানে পড়ে থাকবে তাকে চলে যেতে হবে আল্লাহতালার কাছে সেখানকার জন্য সম্বল তৈরি করতে হবে এজন্য আল্লাহ আল্লাহতালা অন্য আয়ত বলেছেন যে এই যে মানুষের জন্য আকর্ষণ আছে এটা নেচারাল জুইনা সৌন্দর্যময় করা হয়েছে মানুষের জন্য আকর্ষণীয় করে রাখা হয়েছে ভব্যসা হওয়ার মনের মধ্যে যে আগ্রহ চাহিদা হাহেস আসে মিনান নিসা নারী জাতির প্রতি পুরুষদের যে আকর্ষণ তার স্ত্রীর দরকার এই যে আকর্ষণ ওয়ালবাণীন সন্তান সন্ততির আকর্ষণ ছেলে মেয়ে হওয়া এটাও বড়ো আকর্ষণের বিষয় আর পুঞ্জীবৃত করে রাখা সঞ্চিত করে রাখা সম্পদ সোনারূপা টাকা পয়সার কথা বলা হয়নি সোনার উপার কথা বলা হয়েছে কারণ হচ্ছে টাকা পয়সা কাগজের নোট এগুলো তো আসল সম্পদ না এইগুলার অ্যাগেঞস্টে যে সম্পদ থাকে সেটাই মূল জিনিস তখন জমানায় ঘোড়া খুব সুন্দর দেখার মতো দেশটি আকর্ষণীয় ঘোড়াগুলো এছাড়া আরও সম্পদ যেটা ছিল পশুর যে পাল আছে ছাগল ভেড়া উঁট ওই জামানায় অন্য অন্য জায়গায় গরু ছাগল যাই ছিল এগুলোই ছিল তখন সম্পদ আর অল হার্স কৃষি পণ্যগুলো কৃষি সম্পদ কৃষি ক্ষেত্রে মানুষের যে শস্যাবলিগুলো হচ্ছে এই এগুলোই ছিল তৎকালীন জমানায় সম্পদ যে এগুলোর প্রতি তোমাদের আকর্ষণ নিজে সংসার করার জন্য দাম্পত্য জীবনে দাম্পতি জোগাড় হওয়া তারপরে সন্তান হওয়া এরপরে টাকা পয়সা একটু জমাইয়ে রাখা সোনা গয়না থেকে শুরু করে এরপরে সম্পদের মধ্যে যা প্রাণী সম্পদ ছিল তৎকালীন জমানায় কৃষি সম্পদ ছিল এখনও কিছু প্রাণী সম্পদ আছে কৃষি সম্পদ আছে কিন্তু এখন অনেক রকম সম্পদ আছে ইন্ডাস্ট্রি আছে ব্যবসা বাণিজ্য বরাবর তে এই সম্পদগুলো প্রতিষ্ঠানগুলো এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে আকর্ষণ যে নাই তা নয় কিন্তু প্রচন্ড আকর্ষণ আছে ন্যাচারাললি কিন্তু আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করছেন যে আকর্ষণটাকে আমি কতটুকু কন্ট্রোল করি এখানেই পার্থক্যটা সম্পদের আকর্ষণ দরকার সবার আছে মুসলমান অমুসলমান দিনদার দুনিয়াদার সবার দরকার টাকা পয়সা একজন ভালো হয়ে গেলে টাকা পয়সা লাগবে না না দরকার নাই এটা তো হবে না সে তো হয়ে যাননি লাগবে কিন্তু এখানে হচ্ছে যে তার নিজের টাকা পয়সাকে সে পূজা করবে না টাকা পয়সার পিছনে সে এমনভাবে ছুটবে না একটা হাদিস আসবে যে কিছু কিছু লোক আছে যে টাকা পয়সার গোলামি করে যে টাকা পয়সাকে সে তার রবের মতো এই পর্যায়ে নিয়ে যাবে না যে তার একেবারে দাস হয়ে গেছে দিন দাঁড়ের মধ্যে এই কন্ট্রোলটা থাকবে এ মোহকে সে কাঠ করবে কমাবে লোভ কমিয়ে দেবে আর সেই কারণে সে হালালের ভিতরেও তার একটা সীমা আছে আর হারামের দিকে তো যাওয়ার প্রশ্নই আসে না এটাই হচ্ছে পার্থক্য মুমিন আর গাইরে মুমিন তার মধ্যে এই হাদিসে তিনি সেদিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি তাদেরকে বলেন যে এই খবরদার এগুলো দুনিয়াদেরই একদম খারাপ জিনিস খবরদার তোমরা এর কাছেও যেও না না। দেবে তোমাদেরকে আমি দেব তোমরা পাবে নেবে কিন্তু তোমাদেরকে ওদিকে যেন বেশি আকর্ষণ না হয়ে যায় আকর্ষণ কমাতে হবে আল্লাহ তালা যেভাবে বলেছেন এই আয়াতের মধ্যে যে আকর্ষণ আছে আকর্ষণটা থাকবে কিন্তু এটাকে কমাতে হবে আর এই কমানোর জন্য কেন যা লিখে মা তা ওর দুনিয়া কারণ এটা হচ্ছে মাত্র এই কয়েক দিনের ভোগ করা জন্য তোমার দরকার আছে তোমার জীবন কত লম্বা হবে কারো বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি এরপরে কয়েকজনই বাঁচছে নয় একশো বছরই বাঁচলো তারপরে বাঁচলে কী লাভ হবে আর কোনো মজাই নেই দুনিয়ার আর তাহলে এই সব কিছুর এত কিছু তারা জোগাড় করলাম সব এখানে থেকে গেলে এগুলো আর কোন কাজে আসবে না এখন আমাকে চলে গেলে আখেরাতে আইনদাহু হসনুল আল্লাহ তালার কাছে যে সুন্দর ঠিকানা আছে সে জান্নার ওইটার জন্য প্রস্তুতি কই তোমার ওইটার জন্য পেরেশানি কই তোমার সে জান্নাতের মোহ কি তৈরি হয়েছে জান্নাতের লোভ কি তৈরি হয়েছে সে জান্নাতের লোভ যদি না হয় প্রয়োজনীয় তীব্রতা ফিল না করি শুধু এই দুনিয়ার অর্থ সম্পদকে জোগাড় করার মোহ এবং এই ব্যস্ততার তীব্রতা যদি আমাকে করে করে খায় আমাকে ঘিরে বসে তাহলে তো আমি আখেরাতের ওই সুন্দর ঠিকানাটাকে মিস করে ফেলব আখেরাতের সুন্দর ঠিকানা জোগাড় করার জন্য আমার দুনিয়ার সময়কে কাট করতে হবে আমাকে আল্লাহর দিন শিখতে হবে আমাকে আমলের দিকে আসতে হবে আমার এবাদতের পরিমাণ বাড়াতে হবে আমার জিন্দগিকে কি তার আলোকে পরিচালনা করতে হবে সেজন্য হারাম থেকে গুনা থেকে আমাকে উড্র করতে হবে সরে আসতে হবে আমাকে হালাল মধ্যে বাস করতে হবে আর যখন আল্লাহ তারাই সম্পদ দান করে শুধু জমা না করে জমা না করে আমি ভালো রাস্তায় ভালো কাজে দিনের কাজে গরিব দুঃখীকে আল্লাহরও আসতে চারিটির কাজে আমি দান খয়রাত করব। তাহলে বোঝা গেল আমি সম্পদের লোবের মধ্যে পড়িনি আমি সম্পদকে কোরবানি করতে পারি খালি বছরে একবার জানোয়ার কোরবানি করলে হবে না আমাদের সম্পদের কোরবানি করতে হবে যা আল্লাহ বলেছেন সেই মেসেজটা এখানে এসেছে যে সম্পদ এর মোহ এর প্রতিযোগিতা আর এর ব্যস্ততা যেন আমার জীবনের কর্মসূচি না হয়ে দাঁড়ায় একমাত্র কর্মসূচি না হয়ে যায় পৃথিবীর বহু মানুষের মুসলমানদের বিরাট সংখ্যক লোকের জীবনের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে তার সাংসারিক অবস্থার উন্নতি করা তার টাকা পয়সার পরিমাণ বাড়ানো তার দুনিয়াদারীকে আরও উপরের দিকে উঠানো আপনি দেখবেন প্রচুর লোকের যারা আল্লাহ তালার দিন সম্পর্কে গাফেল হয়ে আছে যারা ইমানের রাস্তায় আসেনি যারা এলেম শিখে না যারা নামাজ পড়ে না এবাদত আমল করে না শরীয়তের ভিতরে চলে না তাদের একটাই কর্মসূচি যে আমার দুনিয়া দুনিয়াদারিকে আরও অনেক উন্নত করতে হবে একটাই এটার জন্যই তৈরি হয়েছে আর তার কাছে কিছু নাই মুখে বললেও বিশ্বাস করবে না হ্যাঁ আমি বিশ্বাস করি আখারাত আছে কিন্তু তার কাজে কর্মে এ বিশ্বাসের কোনো প্রমাণ নেই সে দুনিয়ার জন্য সৃষ্টি হয়েছে আর কিছু তার পেছনে আসে বলে তার কাজে কোনোদিন প্রমাণ পাওয়া যায় না সেই জিনিস থেকেই এই উম্মতকে সতর্ক করার জন্য ও সাহাবিদেরকে লক্ষ্য করে তিনি কথাটা বলেছেন আসলে শুধু সাহাবিদেরকে বলা উদ্দেশ্য নয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সতর্কতা অবলম্বন করার জন্য তৌফিক দান করুন আমরা যেন দুনিয়া পিছনে সমস্ত এনার্জি দিয়ে আখের জান্নাতকে না হারাই অবিল্লাহি তৌফিক اللهم أبي حمدك أشهد أن لا إله إلا أنت أستغرق واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته